সমাধানো রুবেল বেশ দুল রবীলী ওসলা সঈদুলমুরসলিনবীীনা মহমদ্বা আলিয় ওজমিন মন্তব্যাহম বস রব্বিশ সাহলি সৌদরি ওয়াইসেরলী আমরি ওয়াহিল ওকদা তাম্মিলিস কৌলি সম্মানিত ব্রাদান ইসলাম আল্লাহ ফকরবুল্লা আলমীর সমস্ত প্রশংসা আজই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য দুনিয়াকে কর্মক্ষেত্র করেছেন আর পরকালকে প্রতিদান জগৎ হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সালাদ এবং সালাম নাজিল হকপিয়া নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের ওপর যাকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বিশ্ব জাহানের রহমত করে কোরআনে করিম নিয়ে পাঠিয়েছেন আজকে তফসির হবে সুরায় মারিয়মের শেষ অংশ থেকে আয়াত নম্বর সাতাত্তরী আল্লাহ পাকসাদ করেছেন আফারা আয়তাল্লাজ আতিত রহমান আহদা এ আয়তের শানজুল সম্পর্কে তফসির কারগণ উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লি সাল্লামের সাহাবি হাব্বাব রাজি আল্লাহ তালানহ যিনি দুর্বল মজলুম নির্জাতিত ছিলেন মক্কা নগরীতে কাফেরদের একজন আসবিন ওয়াইল নামক ব্যক্তির কাছে কিছু তার পাওনা ছিল সে টাকা চাওয়ায় সে কাফের তা অস্বীকার করে এবং তোমাকে এই শর্তে দেব যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে অস্বীকার করবে তার সাথে কুফরি করবে হাবাব রাজি আল্লাহ তাল তা অস্বীকার করেন এবং আখেরাতের কথা পরকালের কথা বললে আসবিন ওয়াইল কাফের যে আল্লাহ পরকালকে অস্বীকার করি আল্লাহর ইবাদতকে অস্বীকার সে বলেছিল যে যদি পরকাল হয় তো সেখানে গেলেও তো আমার কাছে ধনজন থাকবে সুতরাং তাই যদি হয় তো সেখানে তোমাকে তোমার পাওনা দিয়ে দেবো মোহান আল্লাহ এর জবাবে এর সাদ করেছেন আফারা আয়তাল্লাফারাবি আয়াতেনা তুমি কি লক্ষ্য করেছো হে নবী ওই ব্যক্তিকে যে আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে ওয়াকালা এবং বলেছে লাউ তায়ান্না মা আলা ওয়ালাদা অবশ্যই আমাকে ধন সম্পদ এবং জনবল দেওয়া হবে যদি উঠতেই হয় পরকালে তাহলে সেখানেও আমাকে জনবল দেওয়া হবে ধনসম্পদ দেওয়া হবে এ কথা বলে থাকে সে কী করেই তা জানল আত্মালা আল গাইব সে কি অদৃশ্যকে দেখে ফেলেছে পরকালে যা হবে এইরকম দৃশ্য কিছু দেখেছে দেখে বলছে আমির তাহাদ আইন্দার রহমান আহদা নাকি দয়াবান আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছে কাল্লা কখনো না তা হয়নি সনাক্তব মায়াকুল যা কিছু বলছে তা শীঘ্রই আমি লিখে রাখবো ওয়ানুদ্দুল্লাহ মিন আল আজাবাদ্দা এবং তার আজাবকে বাড়াতেই থাকব। থাকবো ওয়া নারেসায়ী না ফারদা আল্লাহ পাক আর ইসাদ করছেন যা সে বলছে তার আমি উত্তরাধিকারী হব ওয়ারিস হব অর্থাৎ সম্পদ জনবলের গর্ব এ সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ পাক ধন সম্পদ এবং জনবলের যে গর্ব এই কাফের করছে এর মালিক আমি ওয়া তিন আফর দাহ আর মনে রাখবে যে আমার কাছে আসবে একাকি আল্লাপাকের কাছে কেউ কেমতের দিনে সাথী সঙ্গী নিয়ে হাজির হবে না আপনজনকে নিয়ে হাজির হবে না ধন সম্পদ সহ হাজির হবে না খালি হাতে এবং একাকি আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে ওয়া তিন আফর বত্তাখা জুমিন্দ ইল্লাহ আ লেহা এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে বহু এলাহ মাহবুদ উপাস্য সাব্যস্ত করেছে লেয়াকুন উল্হম ইজ্জা জাতি করে তারা তাদের পৃষ্ঠপোষক হয় তাদের ধারণা যে এই মাবুদ মাহবুদ এসব উপাস্য যে কোনো ধরনের হোক না কেন সেটা ইসলামিক ভাষায় মুসলিমদের ভাষায় ওলি আউলিয়ার নামে যারা সির করে থাকে সেইভাবে হোক না কেন অথবা অন্য অন্যরা যারা দেবদেবীর নামে মনীষের নামে আল্লাহ ছাড়া অন্যের পুজো করে থাকে সেসব নামে হোক না কেন যারা আল্লা ছাড়া অন্য উপাস্য সাব্যস্ত করেছে তার এই ধারণা নিয়েই করেছে যে এরা আমাদের পৃষ্ঠপোষক হবে আমরা পাপি তাপি আমরা তুচ্ছ মানুষ আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যারা দেব দেবীর মূর্তি প্রতিমার পূজা করেছে তারা মনে করেছে ওপরওয়ালা পর্যন্ত পৌঁছার এগুলি হচ্ছে মাধ্যম লি একহামা এটা তাদের ভ্রান্ত ধারণা আল্লাপাক বলছেন কাল্লা কখনও না এমনটা কখনো হবে না আল্লাহ আল্লাপাকের কাছে পৌঁছার জন্য এসব সিঁড়ি বা এসব মাধ্যমের কোনো প্রুফ নেই আল্লাপাকের দিনে আম্বিয়া রসুলগণের ওপর যে দিন তৌহিদ আল্লাহ নাজল করেছেন আদাম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মাহমদ রাসল্লা সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত কোনো দিনে আল্লাহর তৌহিদ একত্র ছাড়া ভিন্ন কিছু নাজিল করেননি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগে না ব্যক্তির যদি মাধ্যম থাকে তা হচ্ছে ইমান সঠিক বিশ্বাস এবং সৎকর্ম নেক আমল এজন্য বহু আয়তে কোরআনিকিম আল্লাহফাক বলেছেন ইন্নআলাজন আমিলুস আলি হাত ইমান এবং সৎ আমল যার আছে তারাই সফল কাম হবে তারাই জান্নাতি হবে বিভিন্ন ভাষায় আল্লাহ ফাকর্বুল আলমিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন একজন মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হচ্ছে তার নিজের ইমান এবং নিজের নেক আমল কোনো ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্যের মাধ্যম হতে পারে না এইভাবে মানব জাতির মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটেছে আল্লাপাক বলছেন সায়াক ফরুন আবে ইবাদহিম যাদেরকে এরা শরিক করেছিল পাকের অংশীদার স্থাপন করেছিল এরা তাদের এই এবাদত এই পূজোর এই উপাসনার অস্বীকার করবে ওয়া কোন না আলি হিমদ্দা এবং তাদের বিরোধী হয়ে পড়বে উল্টো আরও হয়ে যাবে কেমতের দিনে যে সবের পূজা করা হয়েছে এবাদত করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে এরা যারা পূজারী ছিল তাদের শত্রু হয়ে দাঁড়াবে ঈসা আলাই সালাম বলেন যেমন খ্রিস্টানরা ঈসা আলিয়াকে আল্লাহর শরীর পার্টনার সাব্যস্ত করেছে বা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে অথবা অন্য কোন নবী ওলির কথাই বলেন আর মনে রাখবেন ওলি মানে এই প্রচলিত যে ধ্যান ধারণা তারা অলি আসলে না বরং এই অলি আল্লাহ পাকের বন্ধুত্বের দরজা অত্যন্ত প্রশস্ত প্রথম কথা সাধারণ অলি সাধারণ বন্ধু আল্লাহ পাকের প্রত্যেক মমিন অল্লাহ আলীউল মোমিনীনলে বেআাল্লাহ মাউল আল্লাহ দিন আমানু প্রত্যেক মমিন মুসলিম যারা আল্লাহ বিশ্বাসী পরকালী বিশ্বাসী আদিনের ফরজ অজিব আদায় করে হারাম কবিরা থেকে বেঁচে থাকে সাধারণ মুসলিম ইমানদার তারা প্রত্যেকে পাকের বন্ধু আর বিশেষ বন্ধু আল্লাপাক রবুল আলমিনের যত বেশি এই ময়দানে ইমান এবং সৎ আমলি অগ্রগামী হবে তত বেশি আল্লাপাকের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু হবে এবং এই পথ প্রত্যেকের জন্য খোলা আছে এর লক্ষণ কারামত দেখানো নয় আর কারামতের নামে জাদু টোনা আর বানানো এসব কিছু নয় মিথ্যার ছড়াছড়ি নয় যেসব কারামেতর কথা শুনলে ভ্রান্ত কারামতের কথা মন গড়া কথা শুনলে সাহাবাইকার তাবেহীন আর সালাফে সালহীন যে স্বর্ণযুগের মানুষরা তাদের কারামত এদের কাছে যেন লজ্জা পেয়ে যাবে আপনি যদি তুলনা করে দেখেন সাহাবাই সাহাবাইকার রেজামানার কারামত আল্লাহ আল্লাপাক নেকান্দাদের জন্য কারামত রয়েছে তাদের দিকে যদি লক্ষ্য করে দেখেন তো হাজারে একটা পাবেন না আর এসব যাদেরকে আজকালকার বিদাতপন্থীরা আল্লাহর ওলি সাব্যস্ত করেছে নিশ্চিতভাবে আর তাদের সম্পর্কে কারামতের এত ছড়াছড়ি যেন মনে হচ্ছে তাদের কাছে কারামতের ফ্যাক্টরি ছিল অথচ কারামত যদি হয়ে থাকে আহলে সন্নাতল জামাত নিকট কারামত মানে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত করা পুরস্কৃত করা কোনো বান্দাকে যদি হয় তাহলে সেটা আল্লাহ পাকের হাতে কোনো ওয়ালির কোনো মানুষের হাতে নয় আল্লাহ পাক রবুল্লা আলমিন যখন ইচ্ছা যার দ্বারা ইচ্ছা যার থেকে ইচ্ছা তখন তা প্রকাশ করতে পারে তাহলে কারামতের যে ধারণা সেটা ভ্রান্ত ধারণা যে তাদের কাছে কেরামতের যেন কারখানা আছে আর যখন যা ইচ্ছা নিজে জানছে যে কী করছি কি করব আগামী থেকে কী কী দেখাবো যেমন জাতুকররা করে থাকে এগুলি কারামত না। এগুলি ভণ্ডামি যে বাজার আজকে উপমহাদেশে গরম হয়ে আছে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন এরা যাদের পুজো করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করা হয়েছে যাদেরকে আল্লাহ পাকের হক দিয়ে দেওয়া হয়েছে শুধু পুজো করা আর এবাদত করা মানে সবগুলি এবাদত আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া নাই একটি আল্লাহ পাকের হক যদি আল্লাহ ছাড়া অন্যকে কেউ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ পাকের শরীর সাব্যস্ত করলো সেই ব্যক্তি মোয়াহিদ থাকলো না আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারী থাকলো না সেই ব্যক্তি মুশ্রিক হয়ে পড়লো সির করে ফেললো আল্লাহ পাকের একটি হক হচ্ছে শেষদা শেষদা একমাত্র আল্লাহ শেষদাকে দুই ভাগে ভাগ করে তাজিমে শেষদা সম্মানের শেষদা বড়দের জন্য চলে মুরব্বীদের জন্য চলবে আর এবাদতের শেষদা এক আল্লাহর জন্য এই ভাগ করা এটা হচ্ছে শির্ক বড়ো শির্ দুয়াকে ভাগ করা যে নামাজের দোয়া মোনাজাতের দোয়া মসজিদের দোয়া আল্লাহর জন্য আর যখন মসজিদের বাইরে এ কোথাও করবে এটা হচ্ছে শির্ক দু আল্লাহ পাকের হক আর দুয়া হওয়াল এবার দুয়াই হচ্ছে এবাদত জবাই করা হচ্ছে আল্লাহ ফাকরাবুলি আলমিনের এবাদত সুতরাং জবাই সর্বদা আল্লাহর নামে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য হবে কোরবানির জবাই হলো আল্লাহর জন্য আর খাসি মোরগ নিয়ে কোনো আস্থা যখন গেল সেগুলি জবাই হলো বাবাকে সন্তুষ্ট করার জন্য বাবার নৈকট্য লাভের জন্য বাবার কাছে গিয়ে মনের আশা কামনা পূরণ হবে এটা হচ্ছে আল্লাহর হক অন্যকে দিয়ে দেওয়া বড় শির এইভাবে মান্ন করা এবাদত মান্যত আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে কেউ যদি মান্যত করে আল্লাহ ছাড়া অন্যের জন্য যে আমার এই আশা পূরণ হলে আমি বাবার দরগাহে একটা খাসি পেশ করব। দশটা টাকা পেশ করব তাহলে সির করে ফেলল এইভাবে আল্লাহ পাক রব্লুল আলমিনের বহু এবাদত রয়েছে অন্তরের হৃদয়ের এবাদত বাচনিক এবাদত জবানের এবাদত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত সমস্তগুলি আল্লাহ পাকের সাথে খাস হইতে হবে আল্লাহ পাক বলছেন আলম তারা তুমি কি দেখো না হে নাবি আন্না আরসাল্লা শয়াতিন শায়াতানদেরকে আমি প্রেরণ করেছি কাফেরদের উপর ছেড়ে দিয়েছি Don't know about you. little wonders at their best marriage or divorce solution or problem heaven or hell you choose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 কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 জাহাঙ্গীর सम्मानित भातृमंडली आलोचनार दिखे फिर अल्लाह फकरबुल आलमीन एर शिम इ আয় নম্বর চৌরাশি সৈরায় মারিয়ামের আল্লাপাকে সাদ করছেন হে নবী তাদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না এনামা নাউদ্দুল আহম আদা নিশ্চয় আমি তাদেরকে গুনে রেখেছি যারা অপরাধী তাদেরকে আমি গুণে রেখেছি সুতরাং তাদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এক তাড়াহুড়া করতেন যে মানুষকে ইসলামের দাওয়াত দিলে যেন কবুল করে এটাও আল্লা পাক কারো হাতে ছেড়ে দেননি আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে চলার তৌফিক দেবেন সুতরাং এই ক্ষেত্রেও তাড়াহাড়া করিও না এবং প্রেশান হইও না আর যদি কেউ অবাধ্য হয় সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তুমি তাড়াহাড়া করবে না এটা আল্লাহ পাকের কাজ ইয়মান আহসর উলমুদ্দাকিন এলা রহমানি ওফদা আল্লা পাক বলছেন যে স্মরণ করো যেই দিন আমি আল্লাহ ভিরুদেরকে একত্রিত করব দয়াবান আল্লাহর দরবারে ওয়ফদাহ অতিথিস্বরূপ অতিথি হিসাবে মেহমান হয়ে আল্লাহ ফাকর্ব আলমিনের সামনে আল্লাহ ভিরুরা পরহেজগার লোকেরা হাজির হবে আল্লাহ ফাকরুল আলবিসাদ করছেন আল্লাহাক তাদেরকে সম্মানিত করবেন পক্ষান্তরে অপরাধীদেরকে আল্লাহ বলছেন ও নাসুকুল মুজির মিনা এলা জাহান্ন আর অপরাধীদেরকে জাহান্নামের ঘাটে আমি তাড়িয়ে নিয়ে যাব। আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের মালাইকা ফেরেস্তা তারা অপরাধীদেরকে যত রকমের অপরাধ করেছে সে আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর দিনের যেসব বিষয় রয়েছে আকিদার ক্ষেত্রে অপরাধ করুক আর ইবাদতবন্দিগীর ক্ষেত্রে অপরাধ করুক আর আদান প্রদান আখলাক চরিত্রের ক্ষেত্রে অপরাধ করে থাকুক তাদেরকে জাহান্নামের ঘাটে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যেমন পিপাসার্থ গরু বাছুরকে ঘাটে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় পানি পান করানোর জন্য লায়ামলে কোনাতা ইন ইত্তাহ জাইন্দার রহমানি আহাদা আর সেখানে সুপারিশ করার কেউ ক্ষমতা রাখবে না তবে যেই ব্যক্তি দয়াবান আল্লাহর কাছ থেকে ওয়াদা পেয়েছে প্রতিশ্রুতি পেয়েছে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এছাড়া আল্লাহ পাক রবুল আলমিনের অন্য আমি এবং জুলগন কি মালায়কা ফেরিস্তাগণ এছাড়া আল্লাহ পাকের নেক বান্দার হতে পারিয়ে যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন। যেমন অন্য আয়াত সেই আয়াতগুলি আমাদের সামনে সে আল্লাহ তালা আসবে ধারাবাহিকভাবে যে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন। সেই একমাত্র এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তার জন্য সুপারিশ হল ওয়াকালুত রহমান ওয়ালাদা আর কাফেররা বলে থাকে যে দয়াবান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ পাকের সন্তান আছে যেমন খ্রিস্টানরা বলে ইস আল ইসলাম আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলেছে ওজের আল্লাহর পুত্র মক্কার মুশরেকরা আরব মুশরেকরা বলতো আলাম আল্লাহা বানাতুল্লাহ ফেরস্তার আল্লাপাকের মেয়ে কন্যে আল্লাহ পাক বলছেন লেখা জিয়ে তুম সাইয়ান ইদা নিশ্চয়ই তোমরা এক ভয়ানক কথা নিয়ে আল্লাহ পাকের সন্তান রয়েছে আল্লাপাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন এ কথা বড়ই মারাত্মক কথা চরম অপরাধ কারণ সন্তানের প্রয়োজন যার হয় সেই ব্যক্তি বা সেই সত্তা দুর্বল মানুষের সন্তান সন্ততির এই জন্য প্রয়োজন যে বার্ধক্যে তারা কাজে আসবে এছাড়া একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় সুতরাং তার সাহায্য সহযোগিতার জন্য ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে এছাড়াও বেশ কিছু দুর্বল দিক মানুষের মধ্যে রয়েছে যে আল্লাপাক মানুষের প্রকৃতিতে রেখেছেন সুতরাং তাদের ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে পক্ষান্ত আল্লাপাক রাব্বুলেন সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা থেকে ঘাটতি থেকে মুক্ত সুফহান আল্লাহ পাক পাক এবং পবিত্র তাকাতুসামাওয়াত ফাত্তার নামিনুয়া তানিরুল জিবাউল হাদ্দাহ এমন কথা তোমরা বলেছ যার আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছো যে মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে যে আসমান সমূহ বিধীর্ণ হয়ে যাবে এত ফাত্তার নামি না এই কথাই আসমান বিদীর্ণ হয়ে যাবে বা তান শাকুল আর পৃথিবী জমিন ফেটে যাবে জেবাল হাদ্দা আর পাহাড় পর্বতমালা ভেঙে পড়বে এত বড় অপরাধের কথা তোমরা বলেছ আল্লাহাকের সন্তান সাব্যস্ত করলে আর একটা দিক হচ্ছে যে সন্তানরা বাবার শরিক সন্তান রয়েছে তার মানে আল্লাহাকের শরিক রয়েছে অথচ আল্লাহ অংশী নেই বরং আল্লাহ আহাদ আল্লাহ একক আন্দাউল রহমান এই অপরাধ হচ্ছে যে তারা রহমানের জন্য দয়াবানের জন্য সন্তানের দাবি করেছে এতে আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে জমিন চূর্ণ হওয়ার উপক্রম হয়েছে আর পাহাড়গুলি ভেঙে খসে পড়ার উপক্রম হয়েছে অমায়াম্বাগল রহমানা আর দয়াবান আল্লাহর জন্য এটা কখনো সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন আল্লাহ পাকের সানের বিপরীত বিষয় ইনকুল্লান ফিসামাওয়াল আর্দুর রহমান আবদা আসমান এবং পৃথিবীতে জমিনে যা কিছু আছে যে কেউ আছে আল্লাপাক যদি আল্লাপাকের পুত্র কেউ হয় তাহলে সে তো আল্লাহ পাখের গোলাম হল না আল্লাহ পাকের দাস হল না ঈসা আল্সা আল্লাহ পাখের গোলাম মোহাম্মদ রসুল আল্লাহের গোলাম বান্দা আব্দা শুল সুতরাং আসমান জমিনের যে কেউ আছে মালায়িকা হোক জিন হোক আর মানুষ হোক আর অন্য কোনো সৃষ্টি হোক সমস্ত আল্লাহর সামনে গোলাম দাস হয়ে হাজির হবে লাকাত আহসাহম ও আদাহ আদা আল্লাহ ফাকর্বুল আলমিন তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন ঘিরে রেখেছেন এবং তাদেরকে এক এক করে বিশেষভাবে গুনে গুনে রেখেছেন অকুল্লহম আতিহম আল কেয়ামতে ফরদা আর তাদের প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হবে আসবে ক্যামতের দিনে থাকবে না ও সাহেবী যেই দিন ভাই পালাবে ভাইকে দেখিয়ে বন পালাবে মা পালাবে বাপ পালাবে আত্মীয় বিবি স্ত্রী স্বামী নিজে লেকুল্লিমিনে ব্যস্ত থাকবে কেউ কারো খোঁজ খবর রাখার কোন ক্ষমতা রাখবে না আর কোনো হুঁজ দিশেও থাকবে না যে আমার খোঁজ খবর এ ভয়াবহ অবস্থা তখন হবে আল্লাহ ফখরবুল্লাহ আলম জানা আমাদের হেফাজত করেন ইন্না দিন আমান ও আমেলুস আল্লি হাতে সাহে আ রহমান উদ্দাহ পক্ষান্তরে যারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে এগুলি হচ্ছে মৌলিক বিষয় এছাড়াও বহু ইমানিয়াতের বিশ্বাসের বিষয় রয়েছে সেগুলিকে সামনে রাখতে হবে যা কোরআন মাহাদিস দ্বারা প্রমাণিত নিশ্চয় যারা বিশ্বাস করেছে যা বিশ্বাস করার ভ্রান্ত বিশ্বাস নেয় আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ও আমের সালেহাত এবং সৎকর্মশীল হয়েছে সৎ কাজগুলি করেছে তাহলে বোঝা গেল শুধু ইমানের দামি যথেষ্ট নয় তারপরে সলেহাত আল্লাহ বহু বচন বলেছেন এর দ্বারা বোঝা গেল যে একটি ভালো কাজ করা যথেষ্ট নয় শুধু নামাজ পড়েন আপনার আখ চরিত্র ইসলামিক নয় যথেষ্ট নয় আখ লাখ চরিত্র আপনার খুব সুন্দর মানুষের সাথে চলাফেরা আদান প্রদান খুব সুন্দর এক পয়সা কারো বেমানি করেন না কিন্তু বেনামাজি রোজার হেফাজত করেন না জাকাত প্রদান করেন না নামাজ পড়েন কিন্তু জাকাতের ক্ষেত্রে কৃপণতা করেন যথেষ্ট নয় সলে হাত বহু নেক আমল দ্বারা আল্লাহ ফকরাবুল আলমের নৈকট্য লাভ করতে হবে তাহলে আল্লাহ কি দেবেন সায়জ আল উল্লাহমুর রহমান উদ্দা তাহলে দয়াবান আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন আল্লাপাক ভালোবাসবেন সেসব বান্দাদেরকে মমিন এবং সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক রী ফের ভালোবাসা নির্দেশ দেবেন যে আমার এই বান্দাদেরকে ইনল্লাহ ইহিব্বু ফুলানু সেই হাদিস রেছে আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন সুতরাং হে ফেরস তারা তোমরাও ভালোবাসো প্রত্যেক ভালো মানুষ ভালো বান্দা ভালো জিন তাদের অন্তরে এ কথা দিয়ে দেওয়া হবে যে তোমরা এই ভালো মানুষকে ভালোবাসো কয়ুদ আউলাহুল কাবুল আফিল আর তারপরে পৃথিবীতে ভালো মানুষদের কাছে তার জনপ্রিয়তা চলে আসে লোকেরাও তখন ভালোবাসে কারা ভালোবাসে ভালো মানুষ ভালোকে ভালোবাসে আর যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে যাদের চরিত্র ব্যবহার নষ্ট হয়ে গেছে যারা চরিত্রহীন হয়ে গেছে তারা তো আর ভালো মানুষকে ভালোবাসবে না এবং তারা আদর্শও নয় তারা আদর্শও নয় একজন ভালো মানুষকে যারা অসৎ মানুষ তারা কখনো ভালোবাসতে পারে না কারণ তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে আল্লাপাক যেই ফিতরাত ইসলামের ওপর সৃষ্টি করে সেখান থেকে তারাও দূরে সরে গেছে এই ভালোবাসার কথাই এয়াতে উল্লেখ করা হয়েছে ফাইনামা ইয়াস্তার নাহবিল ইসানিক আলী তুবাশরা বিহিল মুতাক এই ভালোবাসা এতে সীমিত নয় বরং পৃথিবীর সব কিছুই তাকে ভালোবাসে গাছপালা আল্লাপাকের অন্যান্য সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সব কিছুই একজন নেঘবান্ধাকে মমিন মানুষকে ভালোবাসবে সায়াজাউলুর রহমান উদ্দা ও মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ফাইনাম এখানে কোরআন কেরিমের কথা উল্লেখ করা হয়েছে হে নবী মোহাম্মদ সাল্লি আসলাম নিশ্চয় আমি কোরআনকে তোমার ভাষায় তোমার জবানে সহজ করে দিয়েছি প্রথম আরবি ভাষায় নাজেল করেছি তোমার মাতৃভাষা সহজ করে দিয়েছি জাতে করে তুমি আল্লাহিরুদেরকে সুসংবাদ দিতে পারো তনুজের আউম লুদ্দা আর ঝগড়াটে লোকদেরকে তুমি সতর্ক করতে পারো ওয়কাম আহল কাবুল কর্িন হালত হিস হুম আহদিন আর বহু জাতিকে আমি এর পূর্বে ধ্বংস করে দিয়েছি হালতু ইস মিন হুমিন তাদের কারো সম্পর্কে তুমি অনুভব করতে পারছো তাদের কোনো অস্তিত্ব আছে বহু জাতিকে আল্লাহ করে আদ সমুদ সম্প্রদায় বহু সম্প্রদায় আল্লাহ ধ্বংস তাদের কোন অস্তিত্ব আছে কোন অনুভব করছো আউ তাসমা আউল রিক্সা অথবা তাদের ক্ষীণতম কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আছে তাদের নাম নিশানা কোনো নাম নিশানা নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে সবকিছু ধ্বংসশীল একমাত্র পাকের সত্তা ছাড়া এবং মানুষের ইমান এবং সৎকর্ম একমাত্র বাকি থাকবে আল বাকিয়াতহাত আল্লাপাক রব্ুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন সৎকাজের তৌফিক যেন দান করেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألب شروح حياتي ملأغاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعالي বেসমাই মুজারফতু আল্লাহ রাব্বি হল থেকে আর মাঝখানে ওহির মাঝখানে বলতে বলা হয় তিনি তাই তুলে ধরার জাহাঙ্গীর कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छेटी बुके सब चेजिटी बल्लाते মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি